সম্মানিত বায়ু বোনেরা আমরা এখন যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পাহাড়ি এলাকা দিকে অনেক বড় বড় পাহাড় পর্বত অনেক বড় বড় পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের সাথে ইসলামের ইতিহাসের আমাদের নবী সাল্ল আলহি আসাল্লামের জীবনের একটি কঠিন গুরুতর মুহূর্ত বিপদের বিপদ সংকুল মুহূর্ত এই পাহাড়ের সাথে মিশ্রিত রয়েছে মুসলিম অম্মা যে ঘটনাটি সবসময় ইসলামের ইতিহাসে অধ্যয়ন করে এবং মুসলিমার যে ঘটনার কথা শুনলে চোখে পানি আসে সেই রকম এক হৃদয় বিদারক পাহাড় পাহাড়ের নাম জাবালে সুর বা জাবালে সাও সাউর পাহাড় নবী সাল্লাহু আলিহুবাসাল্লামকে যখন এই মক্কার মুশ্রিকেরা হত্যা করার জন্য পরিকল্পনা করল যখন নবী সাল্লাহ ঘরের গরের পাশে। খোলা তলোয়া নিয়ে দাঁড়িয়ে রইল নবী সাল্লাহ আলি ইসলামকে হত্যা করবে ঠিক ওই একটি মুহূর্তে আল্লাহ রবীন্ন নির্দেশক্রমে আল্লাপাকে নির্দেশেই নবী সাল্লাহাম আবু বকর রদি আল্লাহনকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য রওনা দিলেন আর সেই হিজরতের অংশ হিসাবে নবী সাল্লা ইসলাম এই পাহাড়ে এসে তিন দিন অবস্থান করলেন আবু বকর রদি আল্লাহু তালাহ এবং নবী সাল আলহ্লাম এখানে এই সাউর পাহাড়ের গুহায় তিন রাত্রি অবস্থান করেছেন এই তিন দিন নবী সাল্লাহাম এবং আবু বকর রদি আল্লাহকে নবী সাল্লাহিসাল্লামের এবং আবু বকরের যাবতীয় খাবার দাবার প্রয়োজনীয় রসদ সংগ্রহ করার জন্য আসমাবিন্তে আবি বকর রদি আল্লাহু তালাহা তিনি খাবার নিয়ে আসতেন এবং দেখুন যে কি উঁচু একটি পাহাড় কি কঠিন বিপদসংকল রাস্তা মসৃণ কোন রাস্তা নেই এরকম পাহাড়ের মধ্যে আল্লাহর একজন বান্দি ইসলামের জন্য নবী সাল্লা মহব্বতে কিভাবে খাবার পৌঁছিয়ে দিতেন আবু বকর আদি আল্লাহ একজন গোলাম তিনি সারাক্ষণ এই পাশে নবী সাল্লা ইসলামকে পাহারা দিতেন এবং ছাগল ছড়াইতেন দিকে যাতে বৈশ্বিকেরা আসলে সেই খবরগুলো নবী সাল্লা ইসলাম এবং আবু বকর দিলত রানুকে পৌঁছিয়ে দিতে পারেন এই জবলে সুরে নবী সাল ইসলাম তিন দিন অবস্থান করেছিলেন তিন দিন পরে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তবে সম্মানিত ভাইয়েরা এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই পাহাড়ের মধ্যে সুনির্দিষ্ট কোন বরকত নেই এটি একটি সাধারণ পাহাড় নবী সাল্লা আলি সাল্লাম এখানে অবস্থান করেছিলেন এই জন্য এটাকে কোন বরকতময় পাহাড় মনে করা যাবে না এবং বরকতময় পাহাড় মনে করে এই পাহাড়ের পাথর নিয়ে তাবিজ বানানো পাথর নিয়ে বরকত মনে করা এগুলো শির্ক এই জাতীয় ধারণা পোষণ করা যাবে না এবং নবী সাল্লা আলি সাল্লাম পরবর্তীতে আর কোনদিন এই পাহাড়ের গুহা দেখার জন্য আর আসেন নাই এবং কোন সাহবায়িক এরামও কখনো এই পাহাড়ে এসে মোরাকাবা করেন নাই কখনোই এই পাহাড়ে আসেন নাই এবং এই পাহাড়ের পাথর নিয়ে তারা কখনো বরকতময় মনে করেন নাই আর এই পাহাড়কে কেন্দ্র করে আরো অনেকগুলো জাল হাদিস মিথ্যা হাতিস রয়েছে যেমন আবু বকরহুকে সাপে কামড়াইছেন আমরা একটা ঘটনা সবসময় শুনে থাকি যে এখানে একটা সাপ নিসরকে দেখার জন্য চতুর্দিক থেকে রাস্তা পাচ্ছিল না পরে আবু বকরাদ পায়ে কামড় দিলেন পরে আবু বকরাদানহ পা সরানোর পরে দেখতে পেয়েছিলেন এই ঘটনাটিও সহি ঘটনা নয় এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে তো সম্মানিত বাইরা এটিকে আমরা ইতিহাস হিসাবে জানব কিন্তু কোন বরকত কোন ফজিলত এর মধ্যে আছে এই আকিদে আমরা পোষণ করব না আলমাব আসসালামাইালাইকুম রহমতুল্লাহ